السلام সালামুক রহমতুল্লাহি বসমিল্লা রহমান রাহীম রহমা ওসালাত্মানিত সুদী দর্শক আজকে সামষ্টিক আলোচনা বিজ্ঞ আলমদের সমন্বয়ে বিষয় কোরআনের কিসা কোরআনের ঘটনা কোরআনুল করিম তাতে রয়েছে অনেক শিক্ষণীয় ঘটনা বরং কোরআন সর্বোত্তম সবচেয়ে সুন্দর চমৎকার ঘটনার বিবরণ দিয়ে আসবো এক সময়ে আমরা আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত শিক্ষণীয় এবং তৌহিদের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয় তার একটি জলন্ত্র সাক্ষী এমনই ঘটনা শুনবো আমরা আজকে বিজ্ঞ আলোচকদের আলোচনার মধ্য দিয়ে আমাদের সাথে যে সমস্ত অতিথিবৃন্দারা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচালিত হয়ে নেব প্রথমে আমার সব পটানে বিশিষ্ট আলম দিন শেখ আহমেদ এবং আমার সর্ব বামে আছেন শেখ হাসান আর সঞ্চালে রয়েছি আমি হারুন হোসেন সুদী দর্শক বলছিলাম এমন ঘটনা ঘটনাটি হলো আলিহ্ন স্ত্রী হাজেরা ও তার প্রথম পুত্র নয়নের মনি ইসমাহী তাকে যে নির্বাচনে দিয়েছিলেন সে ঘটনা আমরা এই ঘটনার সার শুনতে চাইব আমাদের শেখ আহমদার কাছ ধন্যবাদ আপনাকে সন্তান ইসমাহীল এবং তার স্ত্রী ছিল এটা বললে ভুল হবে বরং এই পরীক্ষা হজরত ইব্রাহিম আলাহাল্লামের প্রতিও ছিল এবং শুধু তাই নয় আল্লাহ তালা তার প্রিয় পাত্র এবং সমস্ত নবীর সনকে যুগ যুগে এমন এমন পরীক্ষা দিয়েছেন এমন এমন নির্দেশ দিয়েছেন যে নির্দেশ পালন করা দুনিয়ার কোন লজিকে দুনিয়ার কোন যুক্তিতে স্বাভাবিকভাবে কঠিন হয়ে যায় কিন্তু তারপরেও তারা আল্লাহ সুবাহ নির্দেশ নির্দেশকে সবসময় অগ্রাধিকার দিয়ে সেটা পালন করেছেন এবং পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছেন তেমনি একটি পরীক্ষা আল্লাহ সুবাহ সুরাই ইব্রাহিমের ভিতরে আয়তে আল্লাহালেও তার কিছু অংশ আলোচিত হয়েছে সুরাই ইব্রাহিমের এই সাঁত্রিশ নম্বর আয়াতে যে গঠন থেকে ইঙ্গিত করেছেন সেটি আমরা পাই হজরতে ইব্রাহিম আলহ সালামের একটি দোয়া থেকে তিনি আল্লাহ তালা কাছে দোয়া করেছিলেন ভিতরে আল্লাহ লক্ষ্য করে বলছেন রব্বানা হে আমার রব আমি আমার পরিবারের কিছু লোককে রেখে আসলাম মিনজুরিয়া পরিবারের কিছু লোককে রেখে আসলাম বিদিন এমন একটি উপত্যকায় এমন একটি পাহাড়ি এলাকায় যেখানে কোন শস্য ফসল কিছুই নেই এখানে তার অসহায়ত প্রকাশ করে তিনি আল্লাহটা কি ছিল এবং বিবরণ দিয়েছেন এভাবে যে যখন আল্লাহ এবং তার ছেলে ইসমাহিম আলহিসাল্লামকে যখন মক্কার উপত্যকা নিয়ে আসলেন বহুদূর থেকে তখন রেখে যখন চলে যাচ্ছিলেন তাদের সঙ্গে শুধুমাত্র একটা পাত্রে কিছু পানি মশকে এবং কিছু খেজুর এই দুই ধরনের খাদ্য এবং পানীয় দিয়ে তিন চলে যাচ্ছিলেন এখানে বলা বাহুল্য যে কোন মানুষ ওই এলাকা বসবাস করতো না সম্পূর্ণ এরকম একটি জায়গায় তিনি যখন তাদেরকে নামিয়ে চলে যাচ্ছিলেন হাজেরা পিছন থেকে আহ্বান করলেন আপনি আমাদেরকে এখানে রেখে কেন চলে যাচ্ছেন কয়েকবার জিজ্ঞাসা করলেন এরপর জিজ্ঞাসা করলেন এটা কি আপনার রবের নির্দেশ ইব্রাহিম সুল্লাহাম সায় দিলেন উত্তর করলেন যে হ্যাঁ হাজরা আলাহিসাল্লাম এই জনমানব শূন্য একা একা শিশু সন্তানকে নিয়ে দুগ্ধপোষ সন্তানকে নিয়ে রইলেন যে পানি এবং খেজুর ছিল এটা খেলেন এবং এটা খাওয়ার ফলে সন্তান দুধও কিন্তু খাবার যখন শেষ হয়ে গেছে যখন গেছে। শিশুর শুরু হয়ে শিশু খাবারের জন্য পানির জন্য তার খাদ্য গ্রহণের জন্য কাঁদতে থাকলো এদিকে হাজেরা আল্লাহ সাল্লাম উপায়ান্তর খুঁজতে লাগলেন যে কিভাবে নিজে খাদ্য গ্রহণ করে কিভাবে শিশুর দুধ সরবরাহের ব্যবস্থা করি তিনি আল্লাহ সুবাহ পাহাড়ে উঠে তিনি খুঁজতে লাগলেন উঁচু জায়গায় উঠে চতুর্পাশে কোনো কিছু দেখা যায় কিনা তিনি কিছুই দেখতে পেলেন না এরপর সেখান থেকে তিনি দৌড়েতে লাগলেন মারোয়া পাহাড়ের দিকে লক্ষ্য করছিলেন যে কোথাও কোন পানির সন্ধান তিনি পান কিনা মারোয়া পাহাড়ে গেলেন সাফা থেকে শব্দ শুনতে পেলেন তিনি শব্দ শোনার পরে তিনি বললেন মাহ চুপ করে যাও কেমন যেন নিজেকে নিজে তিনি থামালেন মাহ বলে চুপ করে বলে এরপরে তিনি লক্ষ্য করলেন যে শব্দটি আবারও হচ্ছে তখন তিনি এগিয়ে গেলেন সাফা পাহাড় থেকে এগিয়ে গিয়ে মারুয়া পাহাড়ের আগে আগে একটা জায়গায় গিয়ে দেখতে পেলেন যে কিছু পানি সেখান থেকে আল্লাহ তাল্লাহ কুদরতে বের হচ্ছে এই পানি যখন বের হচ্ছে এটা দেখলেন তিনি তখন তিনি শান্ত হয়ে গেলেন যে অন্তত পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন এবং সেখানে যখন পানি বের হতে লাগলো তিনি ওটাকে থামিয়ে দিলেন আব্দুল আব্বাস বলেন যদি হাজারা ওটাকে না থামিয়ে দিতেন চলমান একটা নদী বানো হতে হয়ে যেতেন যাই হোক পরে এটা কুফ হিসাবে এখনো পর্যন্ত স্থির রয়েছে থামিয়ে দেওয়ার কারণে তো হাজির আলাম যখন পানি সন্ধান পেয়ে গেলেন এখন বাকি রইল যে কিছু মানব সাথে থাকে সমাজ তৈরি হয় তাহলে বসবাস করা সহজ হবে আল্লাহ সেটারও ব্যবস্থা করলেন যে একটি গোত্রের কিছু লোকের কিছু গোত্রের কিছু লোক তারা যাচ্ছিল পা দিয়ে তাদেরও মক্কার পাশেই কোন জায়গায় তারা অবস্থান নিয়েছিল রাত্রি যখন করবেন কোনখির উড়া উড়ি দেখে তারা নিশ্চিত হলেন যে নিশ্চয়ই এখানে পানির মা আছে তারা ওই পাখি অনুসরণ করে চলে আসলেন এসে হাজার দেখে তাকে রীতিমতো অফার করে বা অনুমতি নিলেন যে আপনি তো এখানে বসবাস করছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ঠিক আছে তবে পানিতে হিসা চলবে না পানিটা আপনার ভাগ বসে পানিটা আমারই থাকবে যাই হোক পরবর্তীতে তারা সেখানে আসলেন এবং বসবাস করলেন আর সঙ্গে এটা ঋদ্ধতা তাদেরই পরিবারের এক মেয়ের সাথে ইসমাইল ইসলামের পরবর্তীতে একমাত্র সন্তান ইসমাইল তাকে সহ হাজিরাকে নিয়ে সেই ফিলিস্তিন থেকে এসে রেখে গেলেন এই আরবের এক বড়ভূমিতে মক্কার পাদদেশে যেখানে কোনো ঘর বাড়ি কিছু নেই মানুষ নেই গাছপিক্ষরতা কিছু নেই কোন প্রকার ফল ফলা সেমন একটি জায়গায় এবং রেখে যাওয়ার সময় যখন হাজারা জানতে পারলেন যে নির্দেশ তখন তিনি কি আশ্বস্ত হলেন কিভাবে দয়া সেখানে তিনি একটি পানির ব্যবস্থা করে দিলেন যে পানিতে শুধু দূর হয় না দূর হয় এই পানির ভিতরে ক্ষুদাও নিবার জ্বালানি হয় সবই এখানে আল্লাহর ব্যবস্থা করে দিলে ব্যবস্থা করে দিলেন আসলে এই যে ঘটনা ইসমাইল আলহালামের সুসংবাদ দিলেন তিনি বলেন ফাবর সাহুবী গোলাইম হালিম ওই সুসংবাদের মধ্যে কিন্তু পরীক্ষার ইঙ্গিত রয়েছে গোলায়ামিন হালিম দিব আপনাকে যে সন্তান অনেক কষ্ট ধৈর্য ধরবে এই সামর্থ্য তার আছে স্বীকৃতি দিলেন এখানে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে পারিবারিক সাপোর্ট পারিবারিক সাপোর্ট যদি না থাকতো হাজিরা যদি ব্যাকে বসতেন যেন আমি এখানে একা থাকবো না আমি আপনার সাথে চলে যাব আপনি আমাকে এখানে কেন রেখে যাবেন তিনি যদি ব্যাংকে বসতেন তাহলে কিন্তু এমন এই ঐতিহাসিক ঘটনার সৃষ্টি হতো না তিনি ইব্রাহিম আলিসামের এই হুকুমকে যখন বললেন যে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি তিনি মেনে নিলেন আজকের দুনিয়াও যদি ওই ঘরের মানুষগুলো পরিবারের সমস্ত সদস্যগুলো যদি ইব্রাহিম আলি সম্পর্কে যেমন রব আলমিন বলেছেন পরিবার সম্পর্কে রব্ল আলমিন যে বললেন এই স্মৃতি আমি কেয়ামত পর্যন্ত রাখবো পরিবারের সমস্ত সদস্যদের সহযোগিতা ইব্রাহিমের পরিবারের প্রতি শুধু তাই নয় আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে শিখাইছেন যে দোয়া করার সময় সালাদ যখন আমরা প্রেরণ করবো আলাহ আল ইব্রাহিম এমন এক পরিবার গঠন করেছিলেন যে তার পরিবারের জন্য কেমন পর্যন্ত মানুষ নিক দোয়া করতে তিনিালামের পরে মর্যাদা দিক থেকে তিনি এরপরে আমাদের নবজিৎ পরে ওনার দ্বিতীয় স্থান আম্বিকে রামদের মধ্যে এবং ইমাম কাছে আসবো ফিরে বিরতির পরে যেটা হচ্ছে সম্মানিত তারপর আবার Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Look at Shammukh Shammure. Prothi Riosh Potibar. Rath A Puno Shamprachar. Shakaal Shai Doshtaay Bangladesh. Peace TV Banglai. Nubiji Muhammad Sallallahu Alaihi Wasallamir. Moni Mugda. Zabir Radiyallahu Anhubalim. আমি রসুল্লাহ সাল্লাহকে বলতে শুলেছি বন্দা মুশ্রিক ও কাফারের মাঝে পার্থক্য হল সালা ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে সংখ্যা একশো সাতচল্লিশ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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে আসসালাম আলাইকুম আহমতুলি অবার সমিত সুদী দর্শক বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোচনা হচ্ছিল জি আসলে তিনি তো মাম ছিলেন মিল্লতা মিল্লতা ইব্রাহিমের অনুকরণের জন্যই নির্দেশ সমগ্র নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাহালামের ঘটনা জানা বুঝা সেখান থেকে শিক্ষা নেয়া যে কোন মানের জন্য কর্তব্য এখানে বিরাট কর্তব্য রয়েছে তিনি যে আল্লাহ ছিলেন আর কোন দিকে যেভাবে গড়েছিলেন হাজারা আলিয়া সাল্লামকে একই দৃষ্টিভঙ্গি দুইজনের একই দৃষ্টিভঙ্গি ইসমাইলের পরবর্তী আর কি উদাহরণ পাওয়া বহু মুশকিল যেমন তার স্ত্রী পুরস্কার আল্লাহ থেকে যখন মানুষ আল্লাহ মুখী হন মানুষ যখন আল্লাহর মানুষের আস্থা ইমান ইব্রাহিম আলী বিষয়টা এরকম যে ইব্রাহিম আলী আল্লাহর নির্দেশ পাওয়ার পরে কাল বিলম্ব করেন তাকে যখন বলা হয়েছে আসলিম পরীক্ষার মুখোমুখি হয়তো বন্ধুকে পরীক্ষার পর পরীক্ষা দিতে দিতে দিতে আল্লাহ না প্রাণ কেন্দ্র আল্লাহ করবেন মক্কা কেন্দ্রিক এটা নতুন জেনারেশন তৈরি হতে হবে আখির এই জন্য আল্লাহ এটা কিন্তু একটা জেনারেশনের ফাউন্ডেশন জি জি বনি ইসমাইল থেকে আসলেন তো সেটা তো ইতিহাসের বহু আগ থেকে সূচনা হতে হবে এবং সেটা যাদেরকে দিয়ে আল্লাহ করাবেন তারা তো মহামানব মহামানবই হবেন ইহুদি জাতি থেকে নবত কে বের করে এনে কারণ ইহুদিদের মধ্যে শব্দগুলোর প্রতিষ্টি দেওয়া দরকার যে তিনি যে বলছেন রব্বানী যারা। তিনি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ এখানে কোনো আচ্ছা এখন দোয়ার মধ্যে তাহলে ওই ফকির দোয়া হল না ইব্রাহিম ইসলাম আল্লাহ তো জানেন কোথায় রাখছেন আল্লাহরের নির্দেশে রেখেছেন নিজের অসহায় যে বিষয়টা তিনটা অংশ এই তিনটা বিষয়ে একটু কথা বলি যে একজন বাবার জন্য সন্তানের এই লাইফের কোন কোন দিকটা দেখা উচিত এখানে কিন্তু ফুটে এক নম্বর বিষয় হচ্ছে তারা এই তিনটা বিষয় কিন্তু হজরত ইব্রাহিম আল্লাহলামের দোয়া থেকে স্পষ্ট হয়েছে সন্তানকে প্রথমেই আবাদতের জন্য তৈরি করা এবং সামাজিক ভাবে যেন সে কাছে ভালো থাকে মানুষ তাকে ভালোবাসে মানুষ তার কাছে আসে মানুষ আসার মতো তাকে গড়ে তোলা এবং দুনিয়ায় চলার জন্য আনহা কে ওখানে রেখে গেলেন যেখানে কিচ্ছু নাই একাই আছেন মানে আর একটা সন্তান ছোট্ট একটা বালক সন্তান আছে ওই মুহূর্তে অমালিক বা জুরহোম বাহমের যে এই আমালিকা গোত্রের বুঝা যাচ্ছে যে এই যে আদব একজনের হক না কেড়ে এটা কিন্তু আগেরও বৈশিষ্ট্য ছিল মজার বিষয় হলো দেখেন শেষ যেটা বলেছেন যে চলছিল ইহুদিদের মধ্যে একটা ধারা নতুন করে একটা প্রজন্ম সৃষ্টি করবেন সেখানে আমরা কি এখানে থাকতে পারি আর হাজার হাজার একা এক জীবনী বসবাস করছে তারা করছে আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী এমন আজও পর্যন্ত মানুষের মধ্যে ওই মানবিক বোধ কি ব্যবহার করলেন থাকার অনুমতি নিলেন পরে হাজার রা আনা বললেন যে পানির কিন্তু অধিকার আপনাদের থাকবে না সেটাও তারা মেনে তো এই যে আপনার দেখেন যে অন্য প্রতি অন্যায় করাটা এটা আগো ছিল না ওই সময় সকল জলুম নির্যাতনের সীমা তারা অতিক্রম করেছিল আমরা বলবো যে আল্লাহ রবুল্লা আলম নতুন যে একটা প্রজন্ম সৃষ্টি করবে যে প্রজন্ম থেকে কেমন পর্যন্ত চলবে এই সব ইবাহিম আলাই সাল্লাম নিয়ে যাচ্ছেন একটা মরুভূমিতে উনি কিন্তু বলছেন না আমাকে এই মাঠের মধ্যে নিয়ে যাচ্ছেন কেন প্রতি কিন্তু একটা বিশ্বাস ঠিক না উপত্যকা দিনদারী আছে যে নারীর ভিতরে আমানতদারি আছে ইব্রাহিম আল ইসলাম তার স্ত্রী কে রেখে যাবেন জনমানব শূন্য একটি জায়গায় ইব্রাহিমের সে আত্মবিশ্বাস যে তার স্ত্রী সতী সাধবী তার স্ত্রী গুণবতী কোন শক্তি আমাকে আসলে এই ঘটনাটি একটা বৈশ্বিক ঘটনা একটা এটা কোন খুচরা কোন ঘটনা নয় এটা দেখেন যে পানিটা এখানে উৎপত্তি হয়েছে আজকে সারা পৃথিবীর মানুষ গোটা মানব জাতির জন্য হলো গাইডলাইন এবং আল্লাহ করে দিচ্ছে অনেক বিশাল একটা ঘটনা যেটা সাথে আমরা সবাই উপকৃত আর ইব্রাহিম কত পরে এসে বলছেন যেখানে আপনার বায় কোন চিহ্ন নাই চিহ্ন হ্যাঁ কোন চিহ্ন নাই সেটা আপনার শেষ হয় নিচে পড়ে গিয়ে পড়ে কিছু চিহ্ন নাই সেই জায়গায় এসে তিনি বলছেন সে ঘটনা থেকে আরেকটি শিক্ষা আসে সেটা হলো আমরা আজকাল দেখা যা দু চারবার সুহান আল্লাহ বলতে পারলে আসার দিক তাকাতে থাকে যে আল্লাহর সাহায্য নামতেছে কিনা মানে খুব অল্প আমল করে আশা করি আল্লাহর কাছে না এবং আল্লাহ পরীক্ষায় আল্লাহ তাকে কি পরিমান পরীক্ষা করতে করতে করতে করতে তার ছাদের শেষটুকু যখন দেওয়া হয়ে গেছে তখন আল্লাহ তালা সাহায্য আসলো বোঝা গেল্লা সাহায্য আসতে বিলম্ব হলে মুসলিম জাতির উপরে কখনো ব্যাকুল হওয়া যাবে আমরা এখানে বলবো যে যে ব্যক্তি হবে। এবং এর উপরে বিশেষ করে আল্লাহ কাছে আমরা চাইতে কোন কৃপণতা হাজার আনহাকে এখানে রেখে যাওয়ার আমাদের জন্য শিক্ষণীয় অনেকগুলো বিষয় রয়ে গেছে আরো ইব্রাহিম তার স্ত্রী এবং সন্তানকে রেখে চলে গেলেন আল্লাহালা তাদের খাবার দাবার পানি ইত্যাদির ব্যবস্থা করলেন এখানে আল্লাহ তালার আনুরত্বের ব্যাপারে শুধুমাত্র হয়েছে কিন্তু আমরা এখানে একটা বিষয় উল্লেখ করতে পারি আমাদের সমাজে দেখা যায় আজকাল অনেকে স্বপ্নে দেখেন যে কি আল্লাহ তালা তার সন্তানকে জবাই করার নির্দেশ করছে তো অনেক পীর এরকম পত্রিকা প্রায় দেখা যায় জানো বর্তমানে কোন ব্যক্তির স্বপ্ন অভিনয় সাবধান কোন ব্যক্তির স্বপ্নকে কেন্দ্র করে উন্মতির উপরে দল চাপিয়ে দেওয়া বিকুল হারাম এটা নব অতি দাবির নামান্তর থেকে ইসমাইলের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহর তকুল করে কি হতে হয় এবং ইমানের পরিকীর্ণ হতে হয় আল্লাহর আইন আমাদের সকলকে সুবুতির উদয় দান করুন আমিনামালিকুম আহমতুল Amen. Mm -hmm.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 जयंट डर जाके नाहक देख अर्धांगिनी नात्वांगी प्रति रविवार रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल्